من يهدي الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونزيرًا بين إذن الساعة ما الله ورسوله فقد رشد وهتدا امي عسيما فان لا يدور الا نفس ولا يدور الا شيء اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সদকুল্লা মুহম সবাই মোহাবতের সে দুরশরিপুরে আল্লাহুল শুক্রিয়া মাকে আজও পর্যন্ত আল্লাহ দান করছেন অনেক মানুষের হায়া শেষ হয়ে গেছে রমজান মাসি পায় নাই অনেক পাইছে কিন্তু আল্লাহ রোজা রাখার তৌফিক দেয় নাই আবার অনেকে তো অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছে না আবার উত্তম এক পরিবেশ সুন্দর এক পরিবেশ যেখানে রোজা রাখার মতো এক পরিবেশ শুধু বাঁদুরের মতো ক্ষুধার্ত থাকার নামই রোজা না তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত থাকে বাদর তো সাধারণত সন্ধ্যার পরই আহারের জন্য খাওয়ার জন্য নামে। সারাদিন ক্ষুধার্থ থাকে শুধু ক্ষুধার্ত থাকার নামই রোজা না রোজা তো ভিন্ন জিনিস পরিবেশের প্রয়োজন কানের রোজা চোখের রোজা জবানের রোজার জন্য পরিবেশের প্রয়োজন আল্লাহ রব আলী সেই এক পরিবেশে আপনাকে আমাকে রেখে রোজা আদায়ের তৌফিক দান করছেন এই শুক্রিয়া কে আমি আদায় শেষ করা যাবে না আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আসলে কি বলবো কি বয়ান করব কি বয়ান করব এই ধারণা করতে করতে সময় শেষ হয়ে গেল। প্রতিদিন চিন্তা কর কি বয়ান করব। এই ব্যাপারে আমরা নিশ্চিত নই আজকে মাখফেরাতের চার দিন চলার পথে কিন্তু এখনো যাই না মাখফেরাত আমার গুনা খাতা মাফ করাতে পারলাম কি পারলাম না নবী আলাই সালাত উয়ালাম রমজান মাসকে তিন ভাগে ভাগ করছেন প্রথম দশ দিন রহমাতের জন্য মাসখানের দশ দিন মাখফরাতের জন্য শেষের দশ দিন জাহান্নাম থেকে নাজাতের জন্য বাঁচার জন্য মুক্তির জন্য রহমাতের দশ দিন চলে গেছে নিশ্চিত মাখফরাত চার দিন যাইতেছে নবী আলাই সালাতাম কী বললেন রানাদ্দর ই য ইমান মানে হলো নিশ্চিত ধারণা করে যে অবশ্যই আমি সোয়াব পাব এই আশায় কি কথা ঠিক না সাথে বিশ্বাসের সাথে এবং সোয়াবের আশায় যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে নবী আলাই সালাতো তবে হ্যাঁ এর মধ্যেও যদি আমরা তবা নিয়াত করি আল্লাহ এর মাধ্যমেও কবিরা গুনা মাফ করে দেবেন সেই তবার কিছু কথা বলছেন। এর মধ্যে সুরে আসরের মধ্যে আল্লাফা কসম কাটছেন পালা ভাষা হোম এই আয়াতের দ্বারা কসম শুরু পাল আল আস এই সুরার দ্বারা কসম শেষ এরপর আল্লাফ করছেন আলাই সালামের এমন দুইজন সাহাবি ছিল যারা একে অপরকে সুরায় আসর না শুনানোর আগ পর্যন্ত একে অপরের থেকে পৃথক হইত না আলাই বলেন যদি করছিলাম। ঠিক না আল্লাফাক সময়ের কসম করে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস কোন মানুষ না জান্নাতে যেতে পারবে না সবাই জাহান নামে চলে যাবে এখানে যদিও ক্ষতির মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না কি কথা ঠিক না কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস জাহান নামে চলে যাবে হ্যাঁ যার মধ্যে চারটা গুম থাকবে কয়টা গুণ সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না জাহান নামে যাবে না ধ্বংস হবে না সে জান্নাতে চলে যাবে আমানু। এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাজি হয়ে যাবে মুক্তি হয়ে যাবে সে ব্যক্তি জাহান নামে যাবে না আর এই চারটা গুণ যার মধ্যে থাকবে না সে ব্যক্তি নিশ্চিত জাহান নামে চলে যাবে আমরা কম বেশি সবাই জানি কাজে আলোচনা করব না ওই যে মাসুর হাদিসের মধ্যে নবী সালাতু সালাম ইমানের বয়ান করছেন অন আব্দুল্লাহ ইবনে উমান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আন الله عليه وسلم ذات يوم ان استلى علينا رجل شديد بياض الثياب واشديد سواد الشام لا يراه عليه اثر السفر ولا يره احد حتى فقال يَا محمد أخبريني عن الإسلام قال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتقيم الصلاة والزكاة وتصم رمضان وتحوز البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأل وصدقه ويصدقه فقال Aqbin al-i-iman. Qala rasulullah sallallahu alayhi wa al sallam. <emergen optic Illawah> An t stimulus billahi wa malaykatihi wa kutubihi wa rusulihi. Wal yawmil akhir. At t stimulus billahi wa sharrihi wa sallam. Qala sadaqtah. Qala faakbin al-i-hsan. Qala rasulullah sallallahu alayhi wa sallam. An ta'bud allaha ka anna ka taraw. Fa innan taqun tarawwa قال لا فاغ بين امراتيها قال ان تلد الامات رباتها وقال ترى الحوفات العورات العالات ريا اشياء تطرن في البنيان <قال، انت لقى. فلبست قال قال من الله الله <قال الله صلى الله এই হাদিস অনেক উচ্চ মাকামের হাদিস এর মধ্যে এক ব্যক্তি আসছেন এক ব্যক্তি আসছেন জামা কাপড় গুলি সাদা খুব সুন্দর পরিমা পর সুন্দর পরিপাটি জামা এবং সে জামার মধ্যে কোন ময়লা নাই কোনো ধুলাবালের মিশ্রণ নাই এই ব্যক্তিকে আমাদের মধ্যে কেউ চিনেও না এবং এই ব্যক্তি করে আসছে এরকম কোন চিহ্নের মধ্যে ঘোড়ার পিঠে হেঁটে বহু কষ্টের সফর মারাত্মক কষ্ট এর জন্য সফরের মধ্যে আল্লাহ রবিন এহসান হিসাবে নামাজকে অর্ধেক করে দিয়েছেন তার মধ্যে আর লোকটা কাশেরও হবে না যদি কাশের হইতো আশেপাশের হইতো তাই নিশ্চিত আমাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনতো কিন্তু লোকটা আমাদের আশেপাশেরও না সফর করে আসে নাই আমরা কেউ চিনিম আত্মাইয়াতের সুরাতে মানুষ দুই হাঁটু ভেঙ্গে বসে এরকম জিব্রাহিল ওই ব্যক্তি আইসা দুই হাঁটু দুই হাঁটুর সাথে দিয়ে বসে গেছেন এরকম বসে গেছেন এবং তার দুই হাত ইসলাম দেয়া। এই শক্তির দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যার শারীরিক অবস্থা ভালো হারাম পর্যন্ত পুষার শক্তি রাখে এখানে অর্থ করি কোন কথা নাই অর্থ করি কোনো কথা নাই বিধান নাই সাবিলা যে ব্যক্তির শরীর ভালো পর্যন্ত পোষার শক্তি রাখে এমন ব্যক্তির উপরই হস ফরস হয়ে যায় যদিও বর্তমান যেমন আমরা আর্থিক এবং শারীরিক এবং পারিবার পরিজনের ভরণ পোষণ এইগুলি ফতুয়া ঠিকই আছে এইগুলির ফতুয়া মুফতাবি আলৈকাই যাই হোক মানিস তোলা সদাক্তা আল্লাহ ইয়াস আলু আলু সদ্য কুহ আমরা আচ্ছা হয়ে গেলাম আমরা কি হয়ে গেলাম আচ্ছা হয়ে গেলাম সেই প্রশ্ন করতেছে আবার ঠিক না অন্যের থেকে একটা হলো অন্যের থেকে জানার জন্য প্রশ্ন করা আর একটা প্রশ্ন হলো সে যে জানে সেইটা জানা উস্তাদ ছাত্রকে প্রশ্ন করে উস্তাদ জানে না ইসবেনা বরং ছাত্র জানি কি জানে না সেইটা জানার জন্য প্রশ্ন করা ছাত্রের কাছে এক বিষয় আর ছাত্রের প্রশ্ন করা উস্তাদের কাছে ভিন্ন বিষয় কি কথা ঠিক না যেমন ছাত্র যখন উস্তাদের কাছে প্রশ্ন করে কারণ যদি ঠিক বলছে সত্যায়ন করে তাহলে আগের থেকে ওই জিনিসটা তার জানার প্রয়োজন ছিল সে তো না সত্যায়ন করবে কিভাবে কি কথা ঠিক না কিন্তু যখন ওস্তার ছাত্রের কাছে প্রশ্ন করে আপনি সত্য বলছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম যিনি প্রশ্ন করছেন আবার সত্যায়ন করতেছেন তার মানে যে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন সম্পর্কে প্রশ্নকারী আগের থেকেই অবগত অবহিতা করলেন ব্যাখ্যা নিজেদেরকে আসলে আজকে ইমানের ব্যাখ্যা আমার উদ্দেশ্য না এইদিকে আমি যাবো না কিন্তু ইমান ইমান ওয়ালা তো ইমান ওয়ালাই কিন্তু ইমানের নামে ইমানের ভাবধারা ইমান ওয়ালা না ইমানের নামে ইমানের ভাবধারা না ইমান খুব মারাত্মক এবং জটিল যদি একবার কোন মানুষের কলবের মধ্যে ঢুকে যায় সেখান থেকে কেউ বের করতে পারে না হুদুদের ঘটনা আপনারা সবাই জানেন হদুদের ঘটনা আপনারা সবাই জানেন বা কি জানেন ঘটনাটা কি বলবো ঘটনা বাদার দরবারে থাকত সে জাদু ওই শয়তানের প্রবঞ্চনায় তারকা গণনা করে জাদুটা তো সে জানত এবং আগাম কিছু ঘটনা অনেক কিছু সে বলতে পারত। সে বলতেছে বাদশা নামদার প্রতিদিন তার কাছে যাদুবিদা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য তার কাছে গমন করে আসে ওই যুবক যে রাস্তা দিয়ে আসতো সে রাস্তার মধ্যে একজন পাদ্রী ছিল গির্জা ছিল পাদ্রি যুবুকে দেখিয়া সে দিনের দিচ্ছে সেই ব্যক্তিকে দিনের দাওয়াত দিছে সে ইমান গ্রহণ করছে এক আল্লাহ বিশ্বাস করছে সে এক বিশ্বাস করছে তাই পাদ্রির কাছে আনছে আর ওই পথ আটকে রাখছে তখন ওই যুবক হাতের মধ্যে একটা পাথর নিয়ে আল্লাহ কাছে দয়া করে মা ও যদি পাতবি সত্য হয় তাহলে তার উসিলায়। আমি এই সিংহের মেরে ফেলি সিংহের উপরে পাথর মারছে অমিত সিংহ ধ্বংস হয়ে গেছে মারা গেছে তখন লোক মুখে আলোচনা শুরু হয়ে গেছে এই যুবকের মধ্যে ভিন্ন কিছু আছে ভিন্ন কিছু আছে ভিন্ন কিছু আছে লোক দলে দলে ইমানা শুরু করছে তখন ইমান যার নাম জু নাম সে যারা ইমান আছে যুবক কে জন্য হত্যা করার জন্য চেষ্টা করতেছে তার সাথীদেরকে মেরে ফেলছে এবং যুবককে বলছে তাকে এইভাবে মারলে চলবে না তাকে পাহাড়ের উপরে উঠাও এবং পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও তারপর তাকে মেরে ফেল কিন্তু যুবককে যখন পাহাড়ের উপর উঠাইল যারা উঠাইছে তারাই পইড়ে গেছে কিন্তু যুবককে মারতে পারে যারা মারার জন্য উঠছে তারাই পইড়া মারা গেছে এরপর বলতেছে তাকে সাগরের মধ্যে ডুবাই দাও কিন্তু যারা সাগরের মধ্যে তাকে ডুবাবার জন্য নিছে তারাই সাগরের মধ্যে মারা গেছে কিন্তু যুবক মরে নাই আমার ওপে তীর আঘাত করো বিসমিল্লা তীর আঘাত করো আমি মারা যাব বাদশা তাই করছে বিসমিল্লাহমান রহিম বলিয়া যখন তার তীর নিক্ষেপ করছে গেছে। এই ইমানের কে মারার জন্য বাদশাহ আগুনের বড় বড় কুফ খনন করছে উখদুত উখদুদেরকে মারার জন্য বড় বড় বিশ হাজার বিশ হাজার মোমেন কে ওই গর্তের মধ্যে দেই ঘটনাই এই ঘটনা আমি আগে বলছি কাজে সে যাব না চারজন বাচ্চা গোটা দুনিয়ার মধ্যে বাচ্চা অবস্থায় কথা বলছে সেই ঘটনা আগেই বলছি কাজকে আজকে বলবো না বিশ হাজার মোহামেনদেরকে আগুনের মধ্যে দুইজন ব্যক্তি পালায়া সিরিয়ায় চলে গেছে। তখন সিরিয়া রোমকদের আন্ডারে রোমক শাসক চলতে ছিল ওই দুই ব্যক্তি সিরিয়ার গভর্নরের কাছে বাদশাহ কাছে এই ঘটনা বলার পরে সে অগ্ন হয়ে যায় ক্ষিপ্ত হয়ে যায় এবং তার বিরুদ্ধে অভিযান চালাবার জন্য আবিসার নৌসেরাও আবু সিনিয়ার ওইল আব্রাহাম আব্রাহাম আব্রাহামের কাছে চিঠি লেখেন তখন এই আব্রাহাম ইয়ামানের সেই বাদশার উপরে আক্রমণ পরিচালনা করে তার সাথে আরেকজন ছিল সেনাপতি আবরাত হ্যাঁ এই আবরাত এবং আব্রাহাম এই দুইজন সেনাপতি আরবাদ আরবাদ আরবাদ এবং আব্রাহাম এক সেনাপতির নাম আর বাদ আর এক নাম আব্রাহাম এই দ্বি সেনাপতি আক্রমণ করে এবং তাদেরকে পরাজিত করে জু নাওশাও সে ব্যক্তি পিছন থেকে পালায়া সাগরের মধ্যে ঝাপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার আব্রাহাম একটা গির্জা করে গির্জা এই গির্জাটা এত উঁচা এবং এত সুন্দর সে চিন্তা করছে এবং্মান দেখাবার জন্য বরং এই গির্জার মধ্যে মানুষ কাবা এই গির্জার মধ্যে মানুষ তোয়াফ করে এখানি আসে এর জন্য সে অনেক অর্থ ব্যয় করে অনেক টাকা ব্যয় করে একটা গির্জা স্থাপন করছে যে গির্জা নিচে দাঁড়াইলে উপরে দেখা যাইতো না এত বাদ দিয়ে অন্য কোন জায়গাকে শ্রদ্ধা করাকে পছন্দ করে না এবং আবরাহা সে ঘোষণা দিয়া দিল এখানেই তোমাদেরকে তোয় করতে হবে তোমরা কাবা শরীফে গমন করতে পারবে না এতে কাহতানিদের মধ্যে এবং সে শপথ গ্রহণ করে আমি অবশ্যই অবশ্যই কাবাকে ধ্বংস করে ফেলবো কামাকে ধ্বংস করে ফেলবো এই মর্মের সিরিয়ার বা কাছে চিঠি প্রয়ন করে বাদশাও সম্মতি দেয় শুধু সম্মতি দেয় না বরং সেই বাদশাহ মাহমুদ নামিও একটা হাতি এবং তার সাথে আরো হাটটা হাতি প্রেরণ করে কাবাকে কাংস করার জন্য কাবাকে ধ্বংস করার জন্য এরপর আব্রাহম রওনা করছে কাবাকে ধ্বংস করবে আর আরব্যরা কাবাকে শ্রদ্ধা করে তারা মাঝখানে বাধা দিল নফল নামিও এক সৈনিকের নেতৃত্বে কিন্তু নওফাল তাকে রক্ষা করতে পারে নাই তাকে বন্দি করা হয়েছে সামনে অগ্রসর হয়েছে সামনে অগ্রসর হয়েছে আরো একটা বাধার সম্মুখীন হয়েছে এরপর তাঁয়েপ পর্যন্ত চলে গেছে তাঁয়েপের মধ্যে গিয়া যখন তারা স্থির করছে তাবু ফেলাইছে তাহে মানুষ তাদের সাথে সমঝোতা করছে যুদ্ধ অবতীর্ণ হয় নাই এর পরে ওই যে নুফাইল মা মাস নামক স্থানে যখন আব্রাহার সৈন্যদল পৌঁছে গেছে মাঘমাসের মধ্যে কোরআশ দের উঠ চালানো হইত উঠ কি হইত চালানো হইতো সেখানে নবী সালামের দাদা আব্দুল নওফাল। সে মাহমুদ নামিও সে হাতি যে সিরিয়া থেকে আসছিল মাহমুদ নামিও হাতিটা সাধারণত সমস্ত হাতির বড় ছিল এরকম সচরাচর হাতি দেখা যায় না বলছে বলার সাথে আর সামনে অগ্রসর হয় না কোন অবস্থাতে অগ্রসর হয় না লোহার বড় বড় শিখ দিয়ে গুঁতানো হয় সে উঠে না কিন্তু দিকে চালাইলে হাতি চলে না অন্য দিকে চালাইলে হাতি চলতে থাকে অন্য অন্যদিকে চালাইলে হাতি চলতে থাকে এর পরে আব্রাহামের আব্রাহার একজন দূত গেল কোরাইশ কাছে এই কামার শরীরের দায় দায়িত্ব কি আছে হজর আব্দুল মুতালিফকে দেখা হলো আব্দুল মুতালিফ আব্রাহামের কাছে গেল আব্দুল মুতালিফের চেহারা দেখে আব্রাহা। আব্দুল মুতালিব বলতেছে আমার উটগুলি আপনি আমাকে দিয়ে দেন আমার উঠ গুলি আপনি আমাকে দিয়ে দেন অন্য রবায়তের মধ্যে আসছে আব্দুল মুতালিবের সাথে এখানে অন্য কিছু লোক ছিল নেতৃবৃন্দ লোক ছিল তারা বলছিল যে আপনাকে ফসল হবে তার এক তৃতীয় অংশ আপনাকে প্রতি বছর দিয়া দেব তবে আপনি কাবা ধ্বংস করিয়েন না আপনি এখান থেকে চলে যান আর খাজা আব্দুল মুতালিব সে বলছে আপনি আমার উঠগুলি দিয়ে দেন কাবার সম্পর্কে তুমি আলোচনা করবা কিন্তু তুমি সামান্য উঠ সম্পর্কে আলোচনা করতেছো তখন আব্দুল মুক্তালি বলছিল আমি তো কাবার মালিক না আমি উঠের মালিক আমি তো বলেন আব্দুল মুতালিব তার উঠ নিয়ে ফিরে আসেন কাবা শরীফের সবাইকে নিয়ে দোয়া করেন আল্লাহ তুমি তোমার ঘরকে রক্ষা করো পাহাড়ের উপর আব্দুল মুতালিফ উঠে বলতেছে মাওনা হে আমি আমার উঠ কে সংরক্ষণ করলাম তুমি তোমার সংরক্ষণ করোকে হেফাজত করছি দেখা যায় পরই থেকে এই তৈরান এই তৈরান পাখিটা কবুতরের চেয়ে ছোট ঘুগুর চেয়ে একটু চরুর চেয়ে একটু বড় যার চেহারা ছিল হিংস্র প্রাণীর এর আগে কখনো দেখা যায় কোনো দিন দেখা যায় নাই ওই পাখি ওই সময় দেখা গেছে জেদ্দার তরফ থেকে কালো ম্যাগের মতো সেই পাখি চলে আসছে তিনটা বাইজে গেছে সেই ম্যাগের মত সেই পানি পাখিগুলি আসছে সেই পাখিগুলির মধ্যে তিনটা কঙ্কর ছিল তিনটা বোমা হয় মাটির থেকে বানানো ভিজা মাটির থেকে বানানো কঙ্করকে একটা হলো তার ঠোটের মধ্যে দুইটা তার বাহুর মধ্যে কয়টা বোমা বোমার মানে বোমার সাইজ কি বোমার সাইজ হলো বোমার সাইজ হলো মুসুরি ডালের চেয়ে একটু বড় কলু ডালের সাথে এবং ওই বোমা মারার সাথে সাথে সবাই মারা যায় নাই বরং ওই বোমা যার গায়ে গায়ে পড়ছে বড় বড় রকম বসন্ত মতো ফুসকা গেছে এরকম বড় বড় ফসন্ধ ফুসকা উঠা গেছে চোখে পড়ছে চোখ অন্ধ হয়ে গেছে মরে নাই আল্লা গিবে আজাব দিবে এর জন্য তার গায়ের মধ্যে যেখানে ঠোসকা উঠে পয়সা পুইসেতে আছে। যখন রা কইরা আবার ইয়ামনে গেছে সেখানে হয়ে গেছে। এবং গজব দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাই হোক আসাব এই উদ্দেশ্য মু কি জিনিস যখন এক মহিলাকে নিয়ে আসছে ফুটান্ত তৈলের মধ্যে জ্বালাবে ইমান সার ইমান সার একটু কেমন কেমন ভাব পয়দা হইছে অমনি আল্লাহ রবীন্দন ওই বাচ্চার মুখের মধ্যে জমান দিয়ে দিছে বাচ্চা বলছে আম্মু বিচলিত হয়েও না দুর্বল হয়েও না আমি তো আনন্দের মধ্যে আছি তুমিও চলে আস এর নাম ইমানের পরীক্ষা যদি পরীক্ষা দেয়া হয় অনেকের মধ্যে ইমান থাকবে না শুধু তাই নয় যদি মুড়িদদেরকে একটু পরীক্ষা নেওয়া হয় মুড়িদগিরি ছাড়িয়া সবাই চলিয়া অনেকেই চলিয়া যায় ধাবার দিলে রাগ করলে যাবে। এর দ্বারা কাজ হয় না আমিনু কামা আমান আমিনু আনো কামা নাস। লোকেরা এখানে নাস। আমাকে বলেন তো এই নাসের দ্বারা উদ্দেশ্য যদি আগেকার খ্রিস্টান মুসলমান হয় তাহলে তো খ্রিস্টান হওয়া জরুরি হয়ে পড়ে আগেকার যদি কোন লোকদের ইমানু কামা আমারা নাস এই লোক দ্বারা উদ্দেশ্য কি সাহাবা ইমান আনো যেইভাবে ইমান আছে কারা কি বুঝলেন আপনি বিদেশ থেকে আসেন বায়ার মাল নিবেন এক কুটি পিস টুপি নিবেন এক কুটি পিস টুপি বলতেছে মালিকের এই যে দেখেন টুপির স্যাম্পল এই এই স্যাম্পল নেন দশ করেন আপনি এক পিস নেন আমাকে এক পিস নেন আপনি এক পিস নেন আমাকে এক পিস দেন দুইজনে দস্তকাত করছে সমস্ত প্রোডাক্ট গ্রহণ করা হবে আর ওই হুবাহু না মিলে সমস্ত প্রোডাক্ট প্রত্যাখ্যান করা হবে একটা প্রোডাক্ট নেওয়া হবে না আমি বললাম অনেক গার্মেন্টে গিয়ে গুলি পড়ে আছে কেন তাহলে হুজুরি একটু ভুল হয়েছে এই সেলাইটা ওরা যেইভাবে দেওয়ার জন্য বলছিল আমি সেইভাবে সেলাই দিই নি শুধু বায়াররা যেইভাবে সেলাই দেওয়ার কথা বলছিল বলে নাই সে এক সুতা বলছিল কিন্তু তার শ্যাম্পলের সাথে মিলে নাই এজন্য দেখেন বুঝুন আমার এক কোটি পিস সমস্ত রিজেক্ট করে দিছে মিলবে মাল গ্রহণ করা হবে স্যাম্পলের সাথে মিলবে না প্রত্যাখ্যান করা হবে আল্লাহ ইমানের স্যাম্পল দিয়া দিছে আমি কেয়ামতের ময়দানে তোদের নামে চলে যাবে মিলা তারমানকে মজবুত করতে হবে তুমি ইচ্ছা মতো নিজে ইচ্ছা করলে। ইমান আনলে সেই ইমানে কাজ হবে না তুমি নিজে বাবু ডাঙ্গু মুক্তি পাওয়া যাবে না কি কথা ঠিক না ইমান শাহবাদু ইমানের মতো আনতে হবে আর শাহবাদু ইমান কেমন মজবুত ছিল কেমন ছিল আল্লাহ আকবর মজবুত করার জন্য বসা নবী আলাই দরবারে এর মধ্যে এক ব্যক্তি আইসাহ সালাম দিছে। এবং সেই ব্যক্তি বলছি নবী বললেন না যদি তুমি আল্লাহর উপরে ইমান আনো এবং আমার আনিত সমস্ত বিষয়ের উপরে আনো বিশ্বাস করো এবং কাজ করো তাহলে তোমার এই বিট খুঁটে চেহারা খারাপ চেহারা জাননাতে যেতে কোনো বাধা দিবে না বাধা হবে না ব্যক্তি সামনে বসা আছে এবং যারা নাই এরকম অনেকের কাছে আমি বিবাহর প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমার চেহারা খারাপ দিই তারা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ দেয় নেই নবী আল্লাহ বললেন এখানে আর ওই ব্যক্তি বনি আসলামের এবং তিনি বললেন কিন্তু আমি বনি আসলামের সম্ভ্রান্ত পরিবারের লোক আমার উপরে আমার মামাদের বংশের প্রভাব বেশি পড়ছে একটু মামারা কালো এই প্রভাব যদিও বনি আসলামের আমি সম্ভ্রান্ত পরিবারের গিয়ে কড়া নাড়াও খটখট করো এবং বলো তোমার মেয়ের সাথে আল্লাহ নবী আমাকে বিবাহ দিয়া দিয়েছে যায় বলো ওই ব্যক্তি উঠলেন আমর এমনি ওহাবের ঘরে গেলেন কড়া দেন খটখ করলেন সালাম দিলেন তারা মুনে দরজা দরজা খুলছে। খুলছে, সালাম কালাম মনে করছে কিন্তু তার চেহারা দেখে তার একটু কেমন বিতি শ্রদ্ধা সে আগের মতো মেজাজ নাই। দরজা খোলার আগে যে সর ছিল তার চেহারা দেখে সেই স্বর পাইটা গেছে আমর এমনি ওহাবের এক সুন্দরী সুস্ত্রী রুরু ব্যবহার করছে ঘাট ধরে এখান থেকে ও ব্যক্তি সরাসরি নবী আলাই দরবারে আসছে আব্বা আব্বাজান আপনি কি করলেন ওহির মাধ্যমে আপনার জিল্লা অপমানিত হওয়ার আগে দৌড়ে গেল ভাবছেন ক্ষমা প্রার্থনা করেন এবং আব্বাজান শুনেন। যেই বিবাহে আল্লাহ আল্লাহ রসুল রাজি আপনার রাজি হন অথবা নাই হন আমি সেই বিয়ে রাজি আছি আল্লাহর প্রত্যাখ্যান করব না দুনিয়া কয়দিনের ওই ব্যক্তি দৌড়ে আসতেন নবী আল্লাহ সাল্লা সাল্লামকে সালাম করলেন নবী আল্লাহ সাল্লাহ বললেন তুমি কি আল্লাহর নবীর বিবাহ কে প্রত্যাখ্যান করছো ক্ষমা করেন বুঝতে পারি নাই ভাবছিলাম ব্যক্তি সত্য কথা বলে নাই যেহেতু ব্যক্তি এখন সত্য কথা বলছে আমি বুঝতে পারলাম আমার আমি দিলাম। বিবাহাম লোকটা হটকারি সত্য কথা বলে নাই এখন যেহেতু প্রমাণিত হয়ে গেল লোকটা সত্য কথা বলছে আমার কোনো আপত্তি নেই নবী সালাইলাম বলেন যাও তোমার বিবাহের মহর ছয় সদের সশোদেরহাম নিয়ে তুমি স্ত্রী কাছে চলে যাও কিছু কেনাকাটা করো নবী আল্লাহ কোনো কুয়াশা নেই কিচ্ছু নেই নিয়ে নেন কাছ দিয়ে দেন সবার থেকে কিছু নিয়ে আমাকে কিছু দেন কিছু নাই তো যাবো কি নিয়ে নবী আল্লাহ সালাম বললেন যাও তোমার মোহরের জিম্মাদার আলী সালমান ফারসি এবং ওসমান গানি তারা প্রত্যেকেই তোমাকে দুইশোদেরহাম করে দিবে ওই ব্যক্তি গেলেন আলী দিয়েছেন। সালমান্ত খুশি মোহর টাকা যা ছিল তার চেয়ে অনেক বেশি কেনাকাটা খুব সুন্দর হবে বাজারের মধ্যে বাজার করতেছিলেন বাজার করবেন স্ত্রীর জন্য গহনা কিনবেন শাড়ি কিনবেন সুন্দর সুন্দর এর মধ্যে এক আহ্বানকারী আহ্বান করতেছে আল্লাহ নবীর থেকে জেহাদ ঘোষণা আল জিহাদ জেহ চলো নেতা দুনিয়ার মালিক তোমার নবীর তরফ থেকে জেহাদের ঘোষণা চলে আসছে আহ্বান চলে আসছে আমি আমার এই অর্থগুলো আমার বিবির পিছনে আর খরচ করতে চাই না আমি যুদ্ধের পিছনে খরচ করতে চাই আমি জেহাদের জন্য কেন যুদ্ধের সরঞ্জামি কেন স্ত্রীর জন্য সুসজ্জা করানোর সময় সুযোগ নাই তলোয়ার ঢাল ঘোড়া কিনিয়া সমস্ত যুদ্ধের পোশাক পরিধান করে শুধু চক্ষু বের করা আছে আর কিছু নাই সমৃত করা হয়তো বাহরাইন থেকে সিরিয়ার থেকে আমাদের ধর্ম সম্পর্কে জানার জন্য ব্যক্তি আসছে আর এখন আমাদের যুদ্ধের সাথে সঠিক হওয়ার জন্য সে আমাদের সাথে প্রস্তুতি গ্রহণ করছে অসুবিধা কি বাধা দিও না চলছে যুদ্ধ চলছে যুদ্ধ রে পুরো চলছে তার সাদ দেখে বলছে কে সাদ তাহলে হা ইয়া রবীল আমি সাদ ইয়া আল্লাহ আমি সাদ আল্লাহ নবী দোয়া করলেন তোমার সফল হোক আঘাত করার কারণে ঘোড়া নিচে পড়ে গেছে তিনি নামলেন মাজার মধ্যে কোমরের মধ্যে ভালো কাপুর কাপড় বেঁধে যুদ্ধ শুরু করলেন হঠাৎ আহ্বানকারী ব্যক্তি তার মাথা কে তার কোনো রুড় হইলেন নিজের হাত দিয়ে দুলাবালি সব মুছতেছে এরপরে একটু পরে হাসলেন এরপরে তার চেহারা তিনি ঘুরাই আনিলেন এবং তিনি বলছেন আলহামদুলিল্লাহ সাদ হাউসে পৌঁছে গেছে হাউস দান করবেন যার চৌড়া হবে সানা থেকে বসা পর্যন্ত সানা থেকে বসা পর্যন্ত তার চৌরা হবে যার উভয় আবাদা। মনি ব্যক্তি উহান থেকে হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির লাগবে না বললেন দেখো লুবাবা সাদের বিরো বেদন আমি জন্য যাবে। হাসলেন কেন তার মর্যবাদ মাকাম দেখা তার উচ্চ মাকাম দেখি আমি হেসে ফেলছি আল্লাবাদ তাকে এত উচ্চ মাকাম দান করছেন এর জন্য আমি হেসে ফেলছি আমি দেখলাম তাদের পারু উন্মোচন করে এবং তাদের আকর্ষণীয় চেহারা নিয়ে সাতকে রিসিপশন জানাবার জন্য আসতেছিল তাদেরকে দেখে আমার চেহারাকে ঘুরে ফেলাই এই হলো সাহাবা শাহাবাদের ত্যাগ শাহাবাদের আল্লাহর রসুর যে বিবাহের সেই বিবাহের আর বর্তমান আমাদের মেয়েদের অবস্থা কি বর্তমান আমাদের বাবাদের অবস্থা কি ইমান আনতে হবে তবা করতে হবে শাহাবাদের তলি রাজিয়াল ফরমান তখন নবী আলাই সাল সাঈদ এব্দুর রহমান এবং তবুকে চলে গেলেন তার ধর্মবাই কে রেখে তার ধর্মবাই সাইদ রাহু ত বাড়ির পরিবার করতেন জঙ্গল থেকে পাহাড় থেকে কাঠ কেটে মাথায় বহন করে নিয়ে আসতেন মস্ক পরে পানি নিয়ে আসতেন খ্যাতমতের মধ্যে ছিলেন একদিন তিনি যখন পানি অথবা লাকড়ি বোঝাই করে নিয়ে আসতেন পর্দার বাহিরে হঠাৎ শয়তান তাকে অসহা দিছে তুমি কি দেখছো পর্দার মধ্যে কি আছে সুন্দরী সুচিরি ছিল তাকে দেখে ধৈর্য ধারণ করতে পারলেন না তিনি কি স্পর্শ করলেন অমনি সাঈদ রাজি স্ত্রী বললেন তুমি তোমার ভাই হেরেমের ইজাতকে রক্ষা করতে পারলে না এই কথা বলার সাথে সাথে তার মধ্যে চেতনা ফিরে আসছে পাহাড়ের মধ্যে চলে গেছে আর শুধু চিল্লাইতেছে হাই অপমান হাই আফসুস হাই লাঞ্ছনা দেখো তুমি অবাধ্য ব্যক্তির অবস্থা কি এরকম চিল্লা আর আল্লাহ কাছে মাফ তবু কেউ যুদ্ধ থেকে ফেরার পরে সবাই সবার সাথে দেখা করার জন্য আসে কিন্তু ভাই তার সাথে দেখা করার জন্য বাড়িতে গেলেন। গিয়া স্ত্রী কে বললেন আমার ভাই কোথায় সে তো আপনার হেরেমের ইজাতকে রক্ষা করতে পারে নাই সে তো পাহাড়ে চলে গেছে চিল্লাইতেছে সে তো এই কাজ করছে সে তার ভাই খুঁজে গেলেন তুমি চলো আমি যাবো না আমি অন্যায় করে ফেলছি না তোমাকে যেতে হবে না আমি যাব না আমি অন্যায় করে ফেলছি তবে হ্যাঁ আমি যেতে পারি যেরকম ভাগা গোলাম যেরকম হাত পায় সিকাল বেঁধে মালিকের কাছে হাজির করা হয় এই এইভাবে যদি আমাকে হাত পায় সিকাল বেদে আমাকে নিয়ে যেতে পারেন তাহলে আমি তোমার সাথে যাব। তাই করা হলো তার হাত পায় সিকাল বেদে নিয়ে আসা হইছে। হয়েছে সাহলাহু তালাহু এক মেয়ে ছিল খামসানা খামসানা রদি আল্লাহ তালা আসলেন এবং তাকে টানতে টানতে উমারের দরজা নিয়ে গেছেন উমার রাজি আল্লাহু তালাহু তার সমস্ত ঘটনা শোনার পরে আমার কাছে তোমার কোন দিলেন চলে গেছেন তাকে দেখে বললেন তুমি আমার দরজার থেকে চলে যাও আমি না তোমার হয়ে যায় তোমার তার মেয়ে তাকে নিয়ে গেলেন জনাব মোহাম্মদুর রসুল্লাহ আলি সালামের দরবারে ভাবছিল ওমার যেহেতু মাফ করে নাই মাফ করবে যেই কাজ করছো আমার কাছে যাও। খামসান বললেন আব্বা যান আল্লাহ রসুল আপনাকে কবুল না করে মুসলমানরা আপনাকে কবুল না করে আমি আমি আপনাকে বাপ হিসাবে পরিচয় দেবো না চিল্লাতে চিল্লাইতে ফজর পর্যন্ত আল্লাহর কাছে মাফ চনার বলেন মাওনা হে তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি ভুল খুঁজছি আমাকে মাফ করে দাও সারা রাত্র শেষ করে কাঁদতে থাকেন আর চিল্লাইতে থাকেন এর মধ্যে আল্লাহ করলেন। এবং বললেন দাও এবং তাকে সালাম পৌঁছাইলেন এবং বললেন ইয়া নবী আল্লাহ আল্লাফা প্রস্ত করছে আসমান জমিন কে সৃষ্টি করছে নবী আলাই সাল্লাম বললেন আসমান জমিন গোটা মাতজেক্ট এবং আমাকে নেন্লাপ করে দিছে আশ্রয় দেয় নাই মাফ করে নেই ভাবছিলাম তোমার নবী আমাকে করবে না আশ্রয় দিবেন। তোমার নবী আমাকে মাফ করেন এখন তোমার দরবারে হাজির হয়ে গেছে তুমি তোমার বন্ধকে বাঁকে দিবি কার কাছে যাবো মজদিসে বললেন কারা আছে আমার কাছে নিয়ে আসতে পারো দাঁড়ায় গেছেন আমরা তাকে নিয়ে আসবো সালমান ফারসি আলী দাদি আলো গেলেন আমরা নিয়ে আসবো নবী আলাই সাল্লাহাতাম আলী এবং সালমান তাকে নিয়ে আসার জন্য তারা তাকে নিয়ে আসার জন্য বের হয়ে পড়ছেন বের হওয়ার পরে এক রাখালের সাথে দেখা উট চালকের সাথে বললেন তোমরা কি এমন এক ব্যক্তিকে দেখছো নাকি সে বলতে জাহান নাম থেকে ভাগ্নেওয়ালা ব্যক্তিকে খুশ করতে আসছেন নাকি হ্যাঁ সেই ব্যক্তিকে খোঁজ করতে আসছে ফলে অপেক্ষা করবেন সেই ব্যক্তি পরে সে সারা রাত্র ওই গাছের নিচে কান্নাকাটি করে আল্লাহ কা আল্লাহ তুমি মাফ করে দাও সালাম জানালেন সুসংবাদ শুনিয়াই বললেন ভাই আগে বলেন আমার প্রিয় ব্যক্তি নবী কেমন আছেন থেকে ভাগাবার পরেও যখন তাকে মাফে সুসংবাদ জানান সর্বপ্রথম বলেন তোমরা বলো আমার প্রিয় ব্যক্তি আল্লাহ নবী কেমন আছে তারা বললেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তুমি চলো আমরা যখন তাকে নিয়ে আসছি কামড়া দিছে নামাজ শুরু হয়ে গেছে আমরা পিছনের কাছে দাঁড়ালাম যখন নবী আল্লাহ সালাত নামাজের মধ্যে পড়লেন আল্লা চান দিলেন চিল্লান দিলেন যখন নবী আল্লাহ সাল্লাম পড়লেন হাত্তা মাতাব এই অবস্থায় তোমরা কবরে পুষিয়া যাও সালাম ফিরাবর করে নবী আল্লাহ সালাম সাহলা করে নিয়ে আসছেন নবী আলাইলমান রাদলেন সাহালাবার চেহারার উপরে পানির ছিটা মারো সালমান রু দিয়ে ঢাকিয়া দাও এরপরে তার মেয়ে খামসানা আসছে আমার বাবার কি হলের কাছে বাবা জান আপনার পরে দুনিয়াতে আমার আর কেউ রইলো না আর কেউ আমার ভাই নাই মা নাই বোন নাই শুধু আপনি আপনি দূরীয়তে নাই আমার দয়ার নবী মেহেরবার নবী আমার নবী বলতেছেন খামসানা তুমি কি চাও আমি তোমার বাবা হব মতে মত আমার বোন হবে আমি রাজি আমি খুশি আপনার মতো বাবা আমি পেয়েছি পেয়েছি এর চেয়ে বেশি চাওয়া পর আমার কিছুই নাই দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু দুই পায়ের উপরে ভর করে হাঁটতেছেন দাফন করার পর বললেন ইয়া আল্লাহ। আমার বাপ মা আপনার শালাবার জানা যায় এই পরিমান ফেরেস্ত হাঁটছে আমি তাদের বীরে পায়ের মধ্যে মধ্যে والذين إذا فعلوا أو ظلموا الله আয়াত যখন আল্লাহুকের বান্দাবান্দি কোন গুনার কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে অথবা কোনো অন্যায় কাজের দ্বারা মাওলা বেজে দত্তাদের গুণা কেই বা মাফ করবে ক্ষমা করার মালিক একমাত্র কে আমার সেহু ক্ষমা করার মালিক একমাত্র আমার মাওলার কাছে মাপ চাইতে হবে মাওলার কাছে মাপ ক্ষমার তারিখ চলিয়া যাইতাস ক্ষমার সময় চলিয়া যাইতাস আবু হরা আমি তো অন্যায় করে ফেলছি আল্লাহ কি মাফ করবে কি অন্যায় করছো খুব মারাকত মাফ করবে নাকি বলো আল্লাহ করবে অন্যায় করছো আবু রায় রা আমি অপকর্মে লিপ্ত হইছি সে অপকর্মের বাচ্চা পেটের মধ্যে হইছে বাচ্চা হওয়ার পরে সে জন্মগ্রহণ করার হত্যা করে ফেলছি তুই একটা আবহা মেয়েকে রেখে চলে গেছে হঠাৎ খেয়াল পড়ছে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আমি কেন আমি তাকে বললাম যে আল্লাহ তোমাকে মাফ করবে না এটা তোমার ঠিক হয় আল্লাহ নবীর নবী আল্লাহ বলছি আল্লাহ তোমাকে মাফ করবে না তারপর সে বেউ আল্লাহ সালাতাম বললেন তুমি একজনকে ধ্বংস করছো তুমি নিজেও ধ্বংস হও তুমি কেনই ফতোয়া দিছো তুমি কি সূরা আল ফুরকানের আয়াত পড়ো না কেন যারা ইলাহ ইদ আল্লাযিনা লা ইদউনা ইলাহান আখের ওয়া ইমন্ত বা আমি তু বুইল আল্লাহারা তুমি কি বড় না আল্লাহ রায় ফরান ফরমান ওয়াল্লাযীনা লা ইদ'ঊনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলূনা নফসা ল্লাতী হারামা আল্লাহু ইল্লা বিল অন্যায় কাউকে হত্যা করবে না এবং সেনা করবে না যারা এই কাজগুলি পড়বে তারা তো গুনার মধ্যে গুনার মধ্যে তারা তো পাপের মধ্যে হয়ে যাবে তাদেরকে তারা কেয়ামতের ময়দানে জাহান নামের মধ্যে চিরদিন জাহান নামের মধ্যে থাকবে এবং কষ্টের মধ্যে থাকবে কোনো ভোগ করতে পারবে না সেখান থেকে রক্ষা পাবে না র যে ব্যক্তিরা দুনিয়ার মধ্যে তবা করবে মালার কাউকে বিদায় দিও না তোমার অলি না বনে কাউকে বিদায় দিও না গুনে মা না করে কাউকে বিদায় দিও না গুনে খাঁদা মা না করে কাউকে বিদায় দিও না গুনে খাঁধা মাপ না করে কাউকে তুমি রহমান তুমি রহিম তুমি গপা তুমি সত্ত তুমি মালে তুমি রাজা তুমি খালে তুমি দয়াব তুমি নেহর আমরা গুডাব Patricia